ইন আলহামিল্লাহ নহমদ হো ও নস্ত আব্দ তৃতীয় এবং শেষ রাত্রিতে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক পে আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ मुखतासार छोटे सामने आलोचना करब्बा आल्ला दरबारे दआ करी कथागुल्ला खुशी हन जो कथागुल आल्लाहमत पेते आखेराते नजात पेते क्जे लागे से कथागुल बोझार शार पालन करार তৌফিক আল্লা তালা আমাদের দান করুন আজই তু রসুল্লাহি সাল আলী আসাল্লাম বেগর কাদা আমি রসুল সাল্লামের কাছে আসলাম গর আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাংলায় যদি কেউ জান্ন বাকি বলে তাহলে আমরা মনে করি বিয়াদফি হলো আর রসল্লা সাল্লাম সাহাবেরা সবসময় এই বিয়াদফি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটা নাম হলো বাকি অথবা বাকি উলগার কাদ আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্ন লেখা নেই সব জায়গায় এবং সাহাবাগনকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোন দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা দোষের আর আমাদের আদবটা বলি রওজা শরীফ ঠিক না হ্যাঁ আপনি হাদিসে পড়েন আতাই তো খবরান্নবী সাল্লাম কানা খবর নবালাম মুসল্লামান যা আবরান্নবাহাম আবু হানিফা মালে মহমুল্লাহ বই পড়েন বাবু জিয়ার সালাম রসুলের খবর কোথাও রোজা নেই রওজাটা হলো কবর এবং মিম্বারের মধ্যবর্তী জাগার নাম মা بین কবরি ও মিম্বারি রৌদা আমার কবর এবং মিম্বারের মাসকানের জায়গা মসজিদের টুকের নাম হলো রৌদা আমরা কবরটাকে রোজা বানাইছি আর মসজিদের অন্যায় রসুল্লাহ সাল্লামের পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয় তো যাই হোক ভাইরা আমি তার উটের রশিটা ধরলামতো আনহু লোকজন আমাকে এই ক্ষমতার খবর নই যে উঠার কি হয়েছে কি হয়েছে সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল ধাক্কা দিতে গেল আপনি কি আমার কথা শুনছেন তো শুনছেন না তাহলে রসুল আলী সাল্লামের কাছে সবাই যেতে পারতো যে কোনো মানুষ তার কাছে যে প্রশ্ন করতে পারত একেবারে বিশেষ করে যুবকদের জন্য তিনি ছিলেন উন্মুক্ত যুব বান্ধব যুবকদের অন্যায়গুলোকে ভুলগুলোকেও পজিটিভ নিতেন প্রশ্ন করত বিভিন্ন সময় ছোট ছোট কয়েকটা উদাহরণ দেখেন আমরা কেমন আর রসুল কেমন ছিলেন আমরা আলেমুলা পীর মাশাইক দায়রা কেমন আর রসুল্লাহ সাল্লামের সুন্নত মানহাজ কেমন ছিল एक शोर जुब मस्जिदे ढुके से मस्जिदे ढुके देखे रसुल्ला जो मस्जिदे देखी इमाम रुकुते गांधी कीर्थे खींचे दौड़ दी দৌড়ে যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি আমি বোধহয় প্রথম দিনে বলেছিলাম একটা অন্যায় কাজ যাই হোক ওই যুবক দৌড়দেননি ওই যুবক যখন দেখলেন রুকুতে চলে গিয়েছেন। আর রুকু থেকে উঠে গেলে তো রাগাতটা আর পাওয়া গেল না ওই যুবক আরো একটা মজার কাজ করেছেন উনি দরজার উপরেই আল্লাহ একবার আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেছে দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে করেন রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে আমাদের বাংলাদেশের কোন মসজিদে যদি কেউ এরকম করে আপনারা কি করবেন হ্যাঁ নামাজের ভিতরে তো সবাই তাকাবে নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে সাহেবের কিছুই বলেননি ওই যুবক নিজে থেকে চিন্তা করল তাই তো কোনো রসুল আমি তো আজকে এই কাজ করে ফেলেছি জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছে একাকি রুকু করে রুকু অবস্থায় হেটে হেঁটে কাতারে ঢুকেছে আমরা আবারও কল্পনা করি আমাদের সমাজে কোন যুবক যদি আমার মতো কোন ইমামের কাছে এই রকম প্রশ্ন করে তাহলে প্রথমে আমরা রাগ করবো এত নামসি বলেছে কে একটু মসলাম মাসাইল জানো না এই কাম কেউ করে নাকি কথাটা কি বুঝতে পারছেন আমাদের কোন মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য তার পরনে আছে থ্রি কোয়ার্টার মাথায় টুপি নেই গায়ে একটা গেঞ্জি ও নামাজে দাঁড়াইছে আপনারা কি ওকে রাগ করবেন না আদর করবেন কি করবেন ভাই রাগ করবেন নানান কথা বলবেন কোন মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায় রাগ করবেন না আদর করবেন তারাবির জামাতে বিশ না পড়ে চার রেখাত আট টাকাত পড়ে যদি যুবকেরা কেউ রাগ করবেন না আদর করবেন তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে ফরো নামাজেও ঢোকে না তারাবিন নামাজেও ঢোকে না কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে তাহলে কি কেউ রাগ করবেন তাহলে কি বোঝা গেল মসজিদে যাওয়া ফরোজ নামাজ পড়া তারাবিন নামাজ পড়া এগুলো একটা নফল কাজ যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জুব্বা পরে করো আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই তুমি ভালো লোক এটা কি ইসলাম কিনা? এটা ইসলাম না আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন যে মাসা আল্লাহ বাবা তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি তুমি এসেছো বাবা আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক তুমি এই কাজটা করো আল্লাহ রসুল সালি যুবকের ভুলটা না ধরে তার সে ফরজ পড়িনি শূন্যত পড়িনি সে বেশি অন্যায় করলো একজন তারাবি মোটে পড়িনি সে বেশি অন্যায় করলো না একজন ঈশান নামাজ জামাতে পড়লো তারাবু চার একাধার একাত আট টাকা পড়লো চলে গেল অন্যায়টা কার বেশি হল আমরা কি করছি ভাইরা মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি ভুলটাকে বড় করে দেখছি অথচ আল্লাহ প্রতিটি দশ থেকে সাতশো গুণ সব দেবে আর জন্য অন্য হয় একটা গুণা দেবে আল্লাহ রসুল সাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে রসোল আল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি রসুলাম কি বললেন पजिटी नाम जमत धरार आग्रह खुब भलोकर बोझ मानुषर भ दायी गईटे दिए दावा दीते रसलम जारसन आल्ला जमत धरार आग्रह बरकत दिक तुम बाड़े दिक আল্লাহ রসুল দোয়া করেছেন মনটা ভরে গেছে এরপরে কি বললেন রাগ করেননি বলেননি বলেছেন কখনো করো বাবা কেউ সুবান আল্লাহ বল আল্লাহ রসুলাম কিভাবে মূল্যায়ন করতেন আপনাদের আর নমুনা मुसल्लि पांच छह पांच बस आठ बस बा शिशु के लिए ढोके नामू हार कैंडे उठे अथवा चिल्ले उठे আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাখির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না করবেন অনেক কথা বলবে যে আপনাদের কাছে নামাজ নষ্ট করবেন না নিজের নামাজ নষ্ট করলেন অন্যদের নষ্ট করলেন অনেক রাগ করবে ঠিক না আল্লাহ রসুল কেমন রাগ করতেন আল্লাহ রসুল সাল্লাহামের সময় সাত বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাথের বড়রাধে তো বাপের সাথে রসুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেন্দ্রে উঠেছে আমরা হইলে কি করতাম নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি তবে রসুল অনুমতি দিয়েছেন যদি তারা মসজিদে যেতে চাই যাবে কথা বোঝেননি আমাদের দেশে ওলামে কেরাম বলেন ফেতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না বলেন না বলেন মুস্তাহাব কাজ কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি তবে আমরা সবসময় নবীর তরিকা একটু বেশি খারাপ জানি তাই নাকি যেতে হুজুরাকে নিষেধ করেন আচ্ছা বলেন তো ফেতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয় আমি নিজে টুকটাক মাহফিলে তো যাই প্রত্যেক মাহফিলের আগে একটা মেলা থাকে থাকে না থাকে না মেলার ভিতর দিয়ে মসজিদে আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে ওয়াজ মাহফিলের জন্যই আসছে কারণ বোঝা যাচ্ছে বোরকা আছে অন্য পরা আছে মোবাইলে গল্প করছে বন্ধুর সাথে কেনাকাটা করছে তাহলে ফেতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয় আমরা ফেতনার পক্ষে নয় কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দিই হয়তো বলি যে পর্দের সাথে যাবেন ফেতনা না হয় এগুলো সব ঠিক আছে কিন্তু মসজিদে যেতে দিই না যতই বলি যে মসজিদে ফেতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই তবু আপনাদের মনে শান্তি হয় না কারণ রসুল্লাহ বলেছেন যে তোমরা যেতে দিও আমাদের কথা হলো না আমরা যেতে দেব না যাই হোক রসল সাল আলী আসসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন রসুল্লাহাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব। পিছন থেকে বাচ্চাদের ছোট বাবুদের ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয় কষ্ট পাচ্ছে ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না সান্ত্বনা দিতে পারছে না কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে কত অস্থির লাগছে কাজে আমি লম্বাজ লম্বা না করে নামাজটাকে দীর্ঘায়িত না করে আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই রসল্লা সাল্লা ছিলেন দরদি মেটা মসজিদে আসছে নামাজ পড়তে আসছে তার বাচ্চা কাঁদছে কষ্ট হচ্ছে তার শেষ করে আরগি গায় দেব কথা কি বুঝতে পারছেন ভাইরা যাই হোক যেটা বলছিলাম এই রকম যে প্রশ্নগুলো করা হতো প্রশ্ন করতেন রসোল্লাহ সাল্লা সাল্লামের কাছে যুবকেরা বেশি ইমর তার বলেছেন। এই হাদিসের কিছু অংশ মূল অংশ এবনে মাজা এবং অন্যান্য গ্রন্থেও রয়েছে আবদুল্লাবনে অমর রাজি আল্লাহন বলছেন কিন্তু আশের আ কেবল সাবালক হচ্ছেন হননি সেই যুবক একেবারেই কিশোর কৈশোর থেকে যৌবনে উঠছে এই পনেরো ষোলো বছরের যুবক তিনি কি বলছেন আমি নবীতে রসল সালামের সাথে বসেছিলাম মাত্র জন মানুষ সেখানে ছিল দশ জনের একজন আমিও ছিলাম এই যে জন মসজিদে বসেছিল এটা কি নামাজের সময় না অন্য সময় বলেন আপনারা নামাজের সময় তো আপনারা বুঝতে পারেননি কারণ আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে মুসলমানকে যে মুসলমানের ছেলে মুসলমানই নিয়েছে সেই তো মুসলমান ঠিক না নাম যেটা কাম এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এটা ইসলামের একটা সুন্নত বা ওয়াজিব কাজ প্রবলেম হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান গায়ের মুসলমান মুসলমান ও মুসলমান আমল আকলাক দেখে বোঝা যায় না মুসলমানও মিশে কথা খায় অমুসলমান মিশে কথা খায় মুসলমানও গা জা খায় অমুসলমানও দেখায় মুসলমানও দুর্নীতি করে অমুসলমানও দুর্নীতি করে মুসলমানেরও দাঁড়িয়ে নেই অ মুসলমানেরও দাঁড়িয়ে নেই মুসলমানও নামাজ পড়ে না অ মুসলমানও নামাজ পড়ে না তাহলে মুসলমান আর অমুসলমানের পার্থক্য করার কোন উপায় নেই একমাত্র কাপড় খোলা ছাড়া এই জন্য এই কাস্টার নাম মুসলমানি হয়ে গেছে কিন্তু আসলে এটা মুসলমানি না আর যে মুসলমান ঈদের নামাজে যাই সে ভালো মুসলমান আর যে মুসলমান নামাজ পাজিদে যায় আরে কিছু তবে অলি আল্লাহ না পাশক্ত নামাজ যে মসজিদে পড়ে সে কি অলিয়াল্লা অলি আল্লাহকে অলিয় আল্লাহ যে নামাজ পড়ে না দাড়ি রাখে না রোজা রাখে না বস্তা পড়ে চট পড়ে মিশে কথা কয় এরা হলো অলি আল্লাহ ঠিক না বলছিলাম রসুল্লাহ সালি ওয়াসাল্লামের সময়ের ইসলামটা এরকম ছিল না মুসলমান দেয় কিছু নামাজ জামাতে পড়ে কিছু ঘরে পড়ে এ হল মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না তার তো কোনো নেই বুঝেননি তাহলে রসল্লা মসজিদে নামাজের সময় মানুষ হতো না বেশি মানুষ পুরো মসজিদেরা শেষের দিকের কাতারে মহিলারা কাজেই এই যে জন মসজিদে বসেছিলেন এটা অবসর সময়ে রসল্লা সাল্লা সাল্লামের মসজিদ ছিল সবকিছু তার খানকা তার মাসলামাসাইল তার কোর্ট তার বিচার সবই মসজিদে হতো তিনি বসে আছেন অফ দেখেন লক্ষ্য করেন আমাদের হুজুরদের পাশে থাকে মুরব্বীরা দাড়ি পাকা চোখে ভালো দেখে না এরাই হুজুরদের আশেপাশে থাকে ঠিক না রসুলের পাশে দশ জনের ভিতরেও কয়জন যুবক বসে আছে কারণ যুবকেরা জানে যে এই অফ সময়ে রসুল্লাহামকে পাওয়া যাবে মন খুলে কথা বলা যাবে আবদুল্লাবর রাজি আল্লাহ বলছেন বয়স আট নয় দশ থেকে পঁয়ত্রিশ সত্রিশ এর ভিতরে অধিকাংশই যুবক কথা কি বুঝতে পারছেন কেন আর রসুল্লাহ সাল্লামের যারা বিরোধিতা করেছেন তারা অধিকাংশই বুড়ো আর যারা আলী আবু বকর অমর ওসমান রিয়ালিন এরা সবাই যুব কারণ সমাজে যারা মুরব্বী হয়ে যায় তাদের কিছু সমস্যা হয় একটা হলো ग्रहण कर क्षमता कमे जाए चिंता बेड़े जाए सब ही ठीक आज कथा ठीक कई कर আমাদের মরুহুমের কাছে কত এইগুলো হতো হুজুর আপনার কথা ঠিক আছে কিন্তু এটা করলে হুজুর কেটে যাবে। হুজুর কেওয়ার আসবে না দরবার থাকবে না হুজুরের কথা বললে লোকে মানবে না আলেমরা নিন্দা করবে হেন করবে তেন করবে আমাদের আমাদের মরুহুম পিরসে হুজুরের আশেপাশে যারা ছিলেন তারা সবাই এগুলো জানেন আর তার কথা ছিল যে আমার বিজনেস আল্লাহ চলে গেলে যাক আমি একা ঘরে বসে থাকবো কিন্তু হক বুঝেছি আমি বাতিলের সাথে কোনো না যাই হোক বড় হলে বয়স হলে মানুষের স্বার্থ চিন্তা হয় দ্বিতীয় একটা হয় স্থবিরতা সবই ঠিক আছে কিন্তু এতকাল ধরে বাপদাদার যুগ থেকে করে আসছি এগুলো কি আর একেবারে ঠিক না কি করে ছাড়বো কথা বোঝেন তারা আল্লাহ আল্লাহর এবাদত করতো আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহর ইবাদত করতে বলতো পিতা মাতার ভালো কাজ সত্য কথা বলা ভালো কাজ রসোল্লা যত বিষয়ের দাবাত দিয়েছেন সেগুলো যে ভালো এটা पदर भोसा दिए नेुवक स्वर्थ चिंता थे युवक के सत्य बोले बोझे से सत्य के ग्रहण करते स्वर नहीं বাব এই তুই এটা করিস নে তোর জমি চলে যাবো জমির কোনো যুবকেরা করবে আগ্রহ এটা যুবকদের ভিতরে থাকে তবে তারা মিসগাইড হয় কখনো নাস্তিকতায় চলে যায় কখনো আমার জিনাই এক ডাক্তার আছেন বলছেন যে স্বাধীনতার পরে গণবাহিনী হল দেশে জুলুম অত্যাচার বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের পরিবর্তন করতে হবে অস্ত্র তিনি বললেন যে আমার সাথে যত মেধাবী ছিল যুবক তখন এইচএসি পরীক্ষা দেবেন অধিকাংশই এই সমাজ পরিবর্তন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনের নেশায় অনুমাদ হয়ে চলে গেল লক্ষ যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এই জন্য যুবকদের ভিতরে সমাজ পরিবর্তনের আগ্রহ থাকে কিন্তু সঠিক দিক নির্দেশনা অনেক সময় পাইনা রসুল্লাহ সহজ সরল ভাবে সঙ্গ দিয়েছিলেন কাছে আসতে দিয়েছেন বুঝাতে পেরেছেন আদর করেছেন এবং তার সবচেয়ে বড় মজে যা ছিল এইটা আল্লাহ কুরআন কারিমে রসুল্লা সাল্লা এবাদতের প্রশংসা করেননি কারণ তিনি সবচেয়ে বড় আবেদ ছিলেন তার পোশাক মন দিয়ে শোনা কাউকে কষ্ট না দেওয়া আল্লাহর আনে বলেছেন আপনি অত্যন্ত মহান আচরণ আখ্লা নেই। যেটা বলছিলাম আবদুল্লাবাহ বলছেন আমরা বসে আছি জন এই সময় এক যুবক আসলো মাদানি যুবক আনসারি যুবক মদিনার স্থায়ী একজন যুবক কেন যুবক জানে নী কাছে যে সব জিজ্ঞেস করা যায় কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট এখন নিশ্চয়ই নবীজি ফিরিয়ে এখন যে শুনে নেব কি শুনে নেব এসে প্রশ্ন করছে বসছে হল ইয়ার্লা করেন আমরা আলে মুলাম মানুষদের কাছে যাই প্রথমত যাই দুনিয়ার জন্য হয় দুয়ানিতে এটা দুনিয়ার কাজ অথবা কোন ঝগড়ার মাসলা শিখতে সমাজে ঝগড়া হয় নাটি আমরা খাটো খুঁটি কোন হুজুর আমার পক্ষে বলে এই যুবক বিষয় নিয়ে আসেননি। এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে তিনি বললেন ইয়ার রসুলাল্লা ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আফদাল সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ফজিলতলা তাহলে যুবকের প্রশ্নটা কি মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে আমরা কি বলবো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে যারা রাজনীতি মার খাই যারা তরিকা করেন যারা তরিকা করে যারা কয় মেদ্রাসে যারা কম এদ্রাসে করে যারা রফাদাইন করে তারা রফাদাইন করে যারা হানাপি তারা বলে যারা হানাপি তারা শ্রেষ্ঠ আমরা ছোট ছোট কুটি নাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র সেগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি, আমাদের করিজগত এত সংকীর্ণ এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ত্ব নিজেরাও ভুলে গেছি মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না রসুল এগুলো কিছুই বললেন না তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ रोजा कष्ट जो निजर हालार्जन टाइम खुबी कष्ट क्या तब सबसे बड़ कष्ट भाई दाबी निजे राग कंट्रोल करा निजे अहंकार रोध करा निजे नफ्स के नियंत्रण करा से कठिन कथा बुझे नामज कष्ट रोजा कष्ट कष्ट ठी घंटा पंद्रह घंटा ना खे ना पान खुदा पिपास बुक छाती फाटे रोजा राखे रखे रा, ना खुदा सबर आ गोपने पानी खेले क्यों देखें তারপরেও সে পানি খে না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হ্যাঁ আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল তো হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা রান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন ঘুষিয়ে দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে ठक कर दरजाई क्यों की ठक ठक कर नगे चोख फुलिए बसम दरजा कर लगभग দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে চোখ লাল হয়ে গেছে যা তা গাল মোবাইল বেজে উঠল মোবাইল মনে হলো ফেলে দেবো তাকে দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে রাখ থাকবে থাকবে থাকবে না না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপি কে দেখে বস কে দেখে প্রধানমন্ত্রী দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহ কে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান মারতে তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে আল্লাহ কুরআনে বললেন না কোন মুত্তাকি না च्चल थ दारिद्र थक थक सब समय जतटुकु पर आल्लार पथे व्यय मान कि दरगा मजारे सिन्नीयी ব্যয় করে কি তোমরা যদি ব্যয় করতে চাও ব্যয় করবে আগে মা বাবার জন্য তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য পরে যদি কিছু থাকে মা বাবার পরে कथा बोझा सच्चल हम और दरिद्र हम सकल अवस्था व्यय ना अरे गरीब मानुष की देव बड़ लोक हो देव ना एक लाख दे सब समय चेष्टा मानुष्टर कल्याण प्रथम पिता माता निजे सतान स्त्री एर पर आत्मयन पड़ा प्रतिबी समाज दरिद्र असहा विधवा यह रकम भाव से मानुष्य অন্য একটা হাদিসে বলছেন আব্দুল বর্ণিত ইমাম সৈয় জামে সহিরে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানকাদ নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝড়ে দেওয়া যায় এইরকম কারোর উপরে যদি কারো রাগ হয় এরপরেও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রাসলাম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হল যে তারা গুণা করে তারা কি করে বড় মজার ব্যাপার না মানে নিষ্পাপ বেগুনা হয়ে যাওয়া না আপনি নিহত করলেন আমি অজু সহ থাকবো আমি আর ওজু ছাড়া থাকবো না তার মানে আপনার কোনোদিন অজু ভাঙবে না নাকি ভাঙবে ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে उजु कर भाई मानूस नफ्सर प्रोचनय शयतान प्रोचन गुणा फे आल्ला जख देखें शयतानर प्रोचन कर করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তহবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীর কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গোনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তহবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লা বানিয়ে রেখেছেন আল্লাহ কোরআন অন্য জায়গায় দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা একটা গুণা করে ফেললে তাড়াতাড়ি তবা করে আল্লাহর কাছে বলে আল্লাহর করব না মাফ করে দাও আল্লাহ এদের তবা কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন আর যারা গোনা করে আর করে আর জমাই থ মরার আগে করব। অথবা গোনা নিয়েই মরে যায় কাফের হয়ে মারা যায় এদের আল্লাহ কবুল করে না হ্যাঁ মরণ পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আপনি জীবনের সব গুণা জমায় রাখবেন না আপনি প্রতিটি গোনা করার সঙ্গে সঙ্গে তবা করবেন শেষ জীবনে যেগুলো হবে মরা আর একেবারে শেষ নিঃশ্বাস ঘর ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন কিন্তু আমরা যেটা করেছি ভাইরা আজীবন নিশ্চিন্তে গোনা করি মরার আগে হুজুরের ডেকে এনে তবা পড়ি ভাই আর যাই করেন আমাদের যাই দেন হাতিয়া তৌফা আপনাদের কোনো লাভ হচ্ছে না घरे बसे जो जे गुना, कर कर गुना को को जो नो रसुल तो कर हजूर तहब्ब तरी सब समय गुना पिछड़े कबूल भाईराज रसल्लामी मुसलमान देश मुसलमान के जार आचरण भलो और मापकाटी रसल्लामें এই ভালো মানুষদের ভিতরে ভালো আচরণ করে আর ভালোদের ভালো বেস্ট অব দা বেস্ট কে যে বাড়িতে পরিবারের সাথে বউয়ের সাথে স্বামীর সাথে ভালো আচরণ করে সেই হলো বেস্ট মুমেন্টদের ভিতরে বেস্ট তো ভাইরা যে বসে থাকে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম ভাইরা তাহলে আপনি রাগ দমন করেন বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন এটা খুব বড় কাজ কিন্তু এখানে অনেক সময় কথা থাকে কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন ঘরের দরজা বন্ধ করেছেন আর কেউ নেই স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে খুলে ফেলি যে স্বামীটা বন্ধুদের সাথে পীর ভাইদের সাথে কি সুন্দর মজার মজার রমাই গল্প করে চা খাওয়াই ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায় আছে না নেই এর নাম ইমান না এর উল্টোটা ইমানের দাবি যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন হতেই পারে কিন্তু কেউ দেখছে না আল্লাহ একা দেখছেন সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ইমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালো স্ত্রীর গালি সহ্য করবেন আপনি তাকে খারাপ কথারা বলবেন না আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে রাই হলো আর যেটা প্রথম প্রশ্ন ওটা সর্বশেষ বলার চেষ্টা করব আর এক যুবক আসছে রসল সালামের খেদমত করছে মোহবত করে খেদমত করছে পানি এগিয়ে দিচ্ছে মেসোয়া কাগিয়ে দিচ্ছে রসুলাম বললেন রবি তুমি যে আমার খুব ভালো লাগলো তুমি বাবা কি চাও আমার কাছে বলো চাও কে বলছেন মোহাম্মদ রসুল্লাহাম যিনি আল্লাহর হাবিব আল্লাহর খালিল আল্লাহর নবী যিনি যে কোনো দোয়া করলে আল্লাহ দেবে আবার তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তার কাছ থেকে যে কোনো সম্পদ চেয়ে নেওয়া যায় এত সুযোগ আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি কি চাও আমরা টাকা পয়সা চাকরি বাকরি চাইব কিন্তু আমরা কেউই বলবো না আর আমাদের দিনের কিছু জিনিস দেন আমাদের দেশের কোন বড় অলি বুজুরোনার মানুষ যার ব্যাপারে ভালো ধারণা রাখি যে হয়তো আল্লাহ কবুল করতে পারেন তিনি যদি বলেন বাবা বলো তুমি যা চাও আমি আল্লাহকে দোয়া করে আমরা কি চাই টাকা পয়সা বড় লোক এইসব আর রসুল্লাহামের এই কিশোর সাহাবি বড় অদ্ভুত তিনি বলেন এ আর রসল আল্লাহ উরি দু ফাঁকা তাকিল এ আর রসুল আমি একটাই জিনিস চাই জান্নাতে জন্য আপনার কাছে থাকতে পারি ওই কিশোরও বুঝেছে দুনিয়ায় যা চেয়ে নেব এই মহান নবীর কাছ থেকে যা আমি বলব হয়তো উনি দেবেন কিন্তু বউ বাচ্চা একদিন ঠিক না বে ঠিক অনন্ত জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মোহাম্মদ রসুল্লাহামের সহপথে থাকা আমি এই জিনিসটাই চেয়ে নেব আবার রসুল্লাহাম কি বললেন ওই কিশোরকে আমাদের কোন হুজুর কাছে পিসে হুজুরের কাছে জালো থেকে একজন ফোন করেছে আমি তাকে চিনি সারা একসময় এমপিও ছিলেন তো হুজুর আমার খুব অসুবিধে বিভিন্ন কষ্ট ঝামেলায় আছে একটু খেয়াল রাখবেন একটু লক্ষ্য রাখবেন হুজুর তা হাজুর বলছে ফোনে তখন মোবাইল ছিল না তার আল্লাহর কাছে যেতে পারছে না তো যেটা বলছিলাম আমরা বড় হতভাগা আমরা মানুষের কাছে দোয়াচান কোনো দোষ নেই কিন্তু মানুষের কাছে যেতে হয় মহাব্ব আল্লাহর জন্য মহাব্বতে শিখতে চাওয়া চাউ আল্লাহর কাছে আপনি আমার কাছে আসলেন দোয়া চাইলেন আমি দোয়া করলাম হলো বা না হলো আপনি তেমন কিছু পাইলেন না আপনি তাহার যদি নামাজে যে আল্লাহর কাছে কান্দেন কানতে থাকেন আপনার বিপদ কেটে যাবে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আপনাদেরকে অনেক মাহপিল আমি বলেছি পাকশির মাহপিলও বলি অনেকে জানেন অনেকে জানেন না যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম एक दिन एक भाई इसे हजुर कठिन समस्या नहीं आसी विजयनगरे हमारे जमी आई जमीटा एक, एक डेवलपर के दिए हाई रज विल्डिंग करो के दलिल दिए অমোক বাবার কাছে যাও জাদু বা দোয়া তদ্বির দিয়ে করে দেবে কিন্তু আপনারা ইসলামিক টিভিতে বলেন এই জাদু তদ্বির এগুলোতে ইমান চলে যায় এগুলো করতে হয় না এই তাবিজ তাবিজ এগুলো করতে হয় না আমি আপনার কাছে হওয়ার জন্য রসুল্লা সাল্লামের কিছু দোয়া শিখিয়েছিলেন এই দোয়া গুলো আপনি আমার রাহেবেলায় বইয়ে আছে বইটা নিয়ে আসেন আমি দোয়া ঠিক ঠিক দিয়ে দিচ্ছি এই দোয়াগুলো আপনি মুখস্থ করেন অর্থ শিখে অর্থ শিখে মুখস্থ করে নেন এই পড়বেন হাত তুলে আল্লাহ পড়তে থাকেন হয়তো আল্লাহ নবীজির সেখানে দোয়া রসিলাই মাফ করতেও পারে মাসখানেক পরে এই ভদ্রলোকে এসে হাজির হুজুর আলহামদুলিল্লাহ এই সেদিন কয়েক দুই তিন দিন আগে বললো বোধহয় দরজায় বেল দিয়ে দলিলটা আমার দিয়ে চলে গেল তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো বলে না হুজুর ভালো না মনটা খারাপ কেন ভাই বলে হুজুর এই যে মাসখানেক আপনার কথা মতো তাহার চোখের পানি আসত আল্লাহ হতো ভাই আপনি আপনার রবের সাথে কান্দেন আপনি সব বিপদ কেটে যাবে আপনার বেলায়তো এসে যাবে কথা বলতে শেখেন না আল্লাহর সাথে সব হয়ে যাবে যেটা বলছিলাম এই এই কিশোর রসল্লাহামকে যখন বললেন বললেন্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই রসুল না কি বললেন আমার সাথে থাকতে চাও তে এমনি হবে না আমাকে একটু হেল্প করো বাবা তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো যত বেশি নফল নামাজ তুমি পড়বে তাহাজ পড়বে এর সার করে নফল নামাজ পড়বে আমার সাথে জান্নাতে টাকা তোমার জন্য সহজ হয়ে যাবে যেটা বলছিলাম ভাইরা এই যুবক যে যুবকের কথা বললাম এসে জিজ্ঞাসা করলো শ্রেষ্ঠ মুসলমানকে এবারে দ্বিতীয় প্রশ্ন করেছে আকিয়াস শ্রেষ্ঠ মুসলমানদের কথা তো বুঝলাম তবে মুসলমানদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুসলমানকে ইয়ার রসুলাল্লাহ তখন রসুল্লাহ বললেন মৃত্যুর কথা বেশি বেশি করে মনে রাখে আর মৃত্যুর পরের জীবনের জন্য বেশি বেশি প্রস্তুতি নেয় তো ভাইরা দুটো ছাত্র একটা ছাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই পড়াশুনো শুরু করে দিয়েছে পরীক্ষার প্রস্তুতি নেয় চার পাঁচ মাস পরে হাফ ইয়ারলি পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কেউ কিছু বললেই যদি বলে খেলতে চলো আজকে রাতার পড়বে না বলে না ভাই পরীক্ষা আছে আর একজন ছাত্র তিনি আরে লাখ সময় আসলে পড়া যাবে এই দুই ছাত্রের ভিতরে বুদ্ধিমানকে হ্যাঁ তো ভাইরা আমাদের তো যেতেই হবে মৃত্যুর কথা মনে করলে কি মরণ কাশে আসে নাকি আমাদের আপনজনেরা তখন আমরা বলি আমি যদি মরে যাই হয়তো মরে যাব। সঙ্গে সঙ্গে বলে আমাদের এলাকায় কেউ বলে ষাট ষাট ষাট মানে আমি ষাট না হলে কি সমস্যা খুব দার এসব কথা বলতে হয় না তার মানে আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে ঠিক না ঠিক না আর যদি আমরা মৃত্যুর কথা না বলি তাহলে আজরাইল আর আমাদের কথা মনে করবে না মরণটা না না ভাই ওই ছাত্রই বুদ্ধিমান যে ডিসেম্বরের পরীক্ষার কথা জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে রাখে আর ওই ছাত্র বোকা যে মরণের কথা মনে রাখে না পরীক্ষার কথা মনে রাখে না হবে সময় আসলে পড়ে নেব ও ভালো রেজাল্ট করতে পারে না এই ভাইরা আখেরাতের কথা মনে রাখলে তো দুনিয়া কোন লস নেই দুনিয়ার প্রতিটি কাজ প্রতিটি কাজই আখেরাতের হতে পারে। যদি থাকে। আপনার পরিবার আপনার আয় উপার্জন আপনার বিয়ে শি আপনার চাকরি বাকরি আপনার ঘরের রেসি আপনার ঘরের ফ্যান আপনার গাড়ি আপনার বাড়ি এসবই আখেরাতের হতে পারে যদি আপনি আখেরাত মুখি তাকে লালন করে এই কাজগুলো করেন কথাকে বুঝতে পেরেছেন আজকে এটা আমরা বলতে পারবো না আল্লাহর সাথে বিজনেস মনের ভিতরে আপনি বাড়ি করেছেন পাশের লোক দোতলা করেছে আমি একটা তিনতালানা করলি কেমন হয় আপনার বাড়ির টাকা দুনিয়াতেই থাকলো মাটিতেই পোতলেন আল্লাহর কাছে পাবেন না আপনি বাড়ি করেছেন যে আমার ছেলে মেয়ে আছে পর্দার সাথে থাকতে হবে ভাঙা চুরো বাড়ি হলে মান সম্মান ইজ্জত অর্থাৎ আব্রু পর্দা নষ্ট হবে ভালো করে বাড়ি করি যেন পর্দার সাথেই স্ত্রীরা থাকতে পারে বউ ছেলে মেয়ে থাকতে পারে আপনার বাড়ি বাড়িই থাকবে কিন্তু বাড়ির যত খরচ আপনার নেকির আমল নামায় জমা হয়ে যাবে আপনার ছেলে চাকরি করবে আলহামদুলিল্লাহ আপনার ছেলে পড়বে ব্যারিস্টার হবে আপনি শুধু খরচ করছেন ও খরচ মাটিতেই চলে গেল কোনো কাজে লাগলো না আপনার ছেলের পিছনে খরচ করছেন আমার ছেলে ভালো মুসলমান হবে আল্লাবালা হবে দিনদার হবে আলেম হবে আমি তাকে দুনিয়ায় তো হবেই কিন্তু আমার মূল মাকসুদ সেজন্য আল্লাবালা হয় তার সবটা আমি কবরে বসে পেতে পারি ওর পিছনে যত খরচ করছেন আপনি সবই আপনার নেকির আমল নামায় জমা হয়ে যাচ্ছে আল্লা রসুল সাল্লাম অন্য হাদিসে বলছেন কোনো তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি মুসাফির অথবা পথচারী বিদেশি যে বিদেশি সে বিদেশে ঝগড়া করে না মামলা মকদ্দমা করে না পথে যায় ফেরিতে নিয়ে আমাদের নিয়ে ঝগড়া করা মারামারি করা হিংসা করা এটা যে ভুল এটা যে বাজে কাজ এটা আপনার আকেরাত আসলে বুঝতে পারবেন অন্তর শান্তি পেয়ে যাবেন দুনিয়ার কত ময়লা যেমন থেকে চলে যাবে আল্লাহ তালা তো দান করুন আমিন যে কথা বলছিলাম ভাইরা আপনারা এসেছেন প্রথম যে কথা বলতেছিলাম আমার রাহেবেলায় বইটা আপনাদের সবার বলবো আমি যখন এখেয়া অস্থনান লেখি আমাদের মরহুমপির সাহেব বললাম যে হুজুর এই বই লেখি বাবা আমাদের বিরুদ্ধে লিখেছো তো কিছু তাহলে হুজুর লেখি কিছু নাম কি দেবে বাবা অনেক নাম দেয়া হলো আমাদের ডাক্তার তারেক ছিলেন কোন নাম হুজুর নিলেন না হাউসনান বাবা সুন্নত তো বুঝলাম এখন তো কারোর বই পড়ে মজা পায় না কোন আমলটা সুন আমলের উপর একটা বই লেখো রাহেবা লিখছিলাম তা আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন নিজে পড়তে হবে ভাইরা ওয়াজ মাহফিল এটা ব্যাটারি চার্জ দেয় কিন্তু আপনার এই যে পুরো বছর আল্লাহর পথে থাকার জন্য আপনাকে প্রতি প্রতিনিয়ত খোরাক দিতে হবে বাৎসরিক খোরাকে মানুষ বাসে না বাৎসরিক খোরাক বাৎসরিক ব্যায়াম মানুষকে একটু প্রাণবন্ত করে কিন্তু প্রতিনিয়ত খেতে হবে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে এজন্য ভাইয়েরা আমরা দীর্ঘ সময় কথা বলতে পারবো না আমার কিছু বই আছে আপনাদের এবং আমার যে ওয়াজ আলোচনাগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায় অথবা আমার নাম লিখে দিলে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ফেসবুকেও পাওয়া যাবে আপনারা সেখানে দেখতে পারেন আর আমার কিছু ওয়াজ আলোচনা যেগুলো অডিও ভিডিও এগুলো মেমরি কার্ডও আছে। আমাদের আসন্না পাবলিকেশনসের ওখান থেকে নিতে পারেন বইগুলো আছে। অনেক বই পুরনো আপনারা জানেন অনেকেই নতুন এসেছেন তারা এসব বইয়ের ব্যাপারে জানেন না হাদিসের নামে জালিয়াতি এ বইটা যে সম্পর্কে কত মূর্খতা কত অন্ধত্ব দূর করে ফুরফুরার আমাদের দাদা যান আবু জাফরি আল মৌজুয়াত লিখছিলেন ফুরফুরার পীর মা শেখরা ছিলেন সুন্নাক কে জিন্দা করার জন্য জালিয়াতির খপ্পর থেকে বাঁচানোর জন্য কিন্তু তাদের নামেও এখন জালিয়াতি চলে তাদের খলিপা মুরিদেরা জাল কথা বলে আর তারা যে বই লিখে গিয়েছেন পড়ে লিখেছি যদি আপনাদের সুযোগ থাকে পড়বেন তবে বিশেষ করে অবশ্যই অবশ্যই রাহেবল আকবর সকলেরই আমলি জিন্দেগী ইমানি জিন্দেগীর জন্য পড়া আমি ভালো মনে করছি আর আমার সর্বশেষ যে বইটা सालातर मध्य हाथ बाधार विधान हाथ की नाभिर नीचे नाभिर उपरे कान धरे पीठ कल সবগুলো হাদিস আমি এনেছি উদ্দেশ্য শুধু হাদিস আনা না ছোট্ট একটা মশলা নিয়ে আমরা যে ঝগড়া করি এবং দিন নিয়ে যে ঝগড়া করি আমার জোরে আমিন বলা না বলা নিয়ে। অথবা কি বলে মসজিদে খুঁজবার সময় সন্নত পড়ান না পড়া নিয়ে দ্বিতীয় জামাজ মসজিদে করা না করা নিয়ে এই জঘন্য যে ঝগড়া হিংস্রতা মারামারি করি আসলে আবু হানিফাই গুলো বলেছেন না হাদিস একগুলো আছে আহলি হাদিসদের জন্য এটা করা কি বৈধ হানা জন্য করলে কি মাহাব ঠিক থাকে কিনা আবু হানিফা কি বলেছেন আসলে আজমাইন তারা কেমন করে চলতেন এই ছোট্ট বই হলেও এর ভিতরে আমি সংক্ষেপে আনার চেষ্টা করেছি আমাদের মনগুলোকে সুন্নতের মতো উদার না করলে আমরা দুনিয়াতেও ঠকব আবার আমাদের দিন ক্ষতিগ্রস্ত হবে আমাদের ছোট ছোট বিষয় নিয়ে হানাহানির কারণে মানুষ সাধারণ মানুষ দিনের দিশা পাচ্ছে না এমন একটা অবস্থা হয়েছে ভাইরা এখন যুবকেরা ইন্টারনেট মুখী আর আমাদের সমাজে দিনদার মানুষ সৎকার দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট লোক কেউ আলে হাদিস কেউ হানাফি কেউ চরমনায় কেউ ফুরফুরা কেউ অমক কেউ তমক বিভিন্ন আপনারা ইন্টারনেটে দেখবেন चरम फुरफुरारा हानाफी आलियादीशरा एकजे एम गाली दिखे मना हमारा मानूष ही हानाफीरा बलहरा भा, भारत दलाल काफेर दलाल कि आलियादीशा हानाफी দালাল জামাত ইসলাম বলছে চরমাই ভারতের দালাল চরমাই বলছে জামাত ইসলাম কি বলে ইহুদিদের দালাল জাকির প্রত্যেকটা দিনের দায়ের ব্যাপারে এত অশালীন বলে যে যুবকেরা যখন ইন্টারনেটে এগুলো দেখে তখন তারা একটা জিনিস বিশ্বাস করে যে দুনিয়ার সকল আলেম বুজুর্গ দিনের দায়ী সবাই ইন্ডিয়ার দালাল ভারতের দালাল শৈতানের দালাল একমাত্র ভালো হল নাস্তিকেরা কথা বোঝেননি কোনো হুজুরের দেখেছেন ইন্টারনেটে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে জাকির নেকের বিরুদ্ধে বলে আলিহাদিসের বিরুদ্ধে বলে হানাফিদের বিরুদ্ধে বলে আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে বলে দেলসেন সাইদের বিরুদ্ধে বলে কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে বলে মানে ধর্মত্যাগীদের বিরুদ্ধে বলে এরকম পাবেন না তাহলে কি বুঝা গেল যে আলে তো ভাইরা এভাবে আমরা নিজেদের নফসানিয়া নিয়ে করছি বটে কিন্তু ইসলামের কোন উপকার হচ্ছে না যদি কারোর কোনো কথা খারাপ লাগে ভাই ইসলাম তো আদব শিখিয়েছে আপনি মানুষের সমালোচনা করবেন কর্মের সমালোচনা করেন নাম ধরার দরকার নেই যদি নাম হয় ইসলাম একবার আল্লাহ কুরআনকারী মেয়ে ইহুদিদের সমালোচনা করেছেন খ্রিস্টানদের সমালোচনা করেছেন প্রশংসা সহ বলেছেন ওদের অনেক ভালো আছে এইতে খারাপ আর আমরা মুসলমান আলেমরা আলেমদের সমালোচনা করি দুইয়ে ফেলে দিই কত দুর্ভাগ্য না নবীর সুন্নত পেলাম না আল্লাহর আপনার যদি সমালোচনা করার দরকার হয় সবাইকে ভালো আমরা বলবো না আমরা যদি কারোর কোনোটা খারাপ লাগে খুব সহজে বলতে পারি অমোক ব্যক্তি আল্লাহর দিনের অনেক কাজ করেন আমরা মনে করি তিনি আল্লাহর জন্য করছেন কিন্তু তার এই কাজটা এই কাজটা ভুল আমরা আশা করি তিনি হেদায়বেন বলা যেত না ভাই যায় না যাই না সন্দেহ করে চার ইমাম এবং উম্মতের যারা রাহবার ছিলেন তাদের আদবগুলো পাইনি শয়তান আমাদের মন মগজকে দখল করে নিয়েছে তো ব্যাপারে ছোট্ট কিছু কথাই বই আছে আপনারা পড়ার চেষ্টা করবেন আরো কিছু বই আছে আমাদের বর্তমান পিছিয়ে বুঝুর ছোট ছোট একটা বই লিখেছেন খুব সংক্ষেপে সুন্দর করে আপনারা সেগুলো নিয়ে বই পড়তে হবে আসন্না ডে ঢুকলে বইগুলো ইন্টারনেটে পেয়ে যাবেন আপনি ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু আপনি যে টাকার কাগজ আর কালী খরচ করবেন ওই টাকা দিয়ে বা ওর সাথে কিছু দিয়ে বাইন্ডিং এর খরচ দিলে বইটা পেয়ে যাবেন বইটা আপনার ঘরে থাকবে আপনি অন্যরা পড়বে সারিয়া থাকবে আসলেন আর শুনে চলে গেলেন এক বছর এইটাই গেছিলেন যাবর কাটলেন এতে আমরা ঠিক জায়গায় যেতে পারবো না কোরআন পড়ব হাদিস পড়বো আলেমদের বই পড়ব প্রশ্ন করব যেটা বলছিলাম ভাইরা ওই প্রথম সাহাবির কাছে যাই এই সাহাবি যুবক সাহাবি দুটো প্রশ্নের পরে আল্লাহ রসাল্লাম পাঁচটা বিষয় বলেছেন এটা এখন আর বলতে পারবো না ওই প্রথম যে লোক লাগাম ধরলো রসুল্লাহাম বললেন যে কি ব্যাপার তুমি কেন আসছো রসুলাল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকব আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকব কথা বুঝুন দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না এক কথাই সব যেন সহজে যেন একটা জায়গায় যাওয়া যায় আসমানের দিকে একটু তাকিয়ে বললেন তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়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 आल्लाबाद करािक कर मुक्त कर, रग रोजा रग कर आर दिनेर अरकान हो दिन यो करते तुम्हें जाननाते बोझे बुझीना आल्ला दिन कत सहज আমরা অনেকে বুঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো রোজা করো করো রাজনীতি আর আল্লাহ রসুল সালামের কাছে এসে একজন বলছে ইয়ার রসুল আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাত এসে এবার আর দিছে নবীজি বললেন পাঁচ ফরজ নামাজ পড়বে রোজা রাখবে অজ দেবে আল্লাহ তোমাকে জাননাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতেই মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো করবো না কম করবো না আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি এই আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়ি হওয়ার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদেরকে যান মসজিদে আল্লাহর এবাদত করো শিরিক মুক্ত এবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত আবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসুল একটা মূল নীতি দিলেন সেটা হল মানুষের সাথে আচরণ বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ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 যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবুদাল তা আবুদুল্লাহ ওখা আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরিক করবে না চেষ্টা করি আমাদের কলবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আলাচারা কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে চূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লা স্লাম যা করেছেন করব, যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব।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 কোন ভাবে কাজে তৌহিদের উপরে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ডপী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 আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ এবং সাহাবি কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে নামাজ পড়তেন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 আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে লাখে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যুবক ছেলে কলেজে পড়ে আমি মুসলমান হতে চাই তবে আপনাকে একটা প্রশ্ন করতে আসছি আসলে পুরো মুসলমান ভালো মুসলমান না হয় কি নামাজ পড়া যায় বাবা প্রশ্নটা একটু ঘুরিয়ে ফেল নামাজ না পড়ে কি কোনদিন মুসলমান হওয়া যায় তোমাকে যদি আমি কিচ্ছু খাবো না ভাত খাবো না রুটি খাবো না কিচ্ছু খাবো না আগে সুস্থ হয় তারপর খাবো আপনারা কি করবেন বলেন না খুব ভালো করে বুঝুন ওই ছেলেটা কেন মুসলমান হতে আসছিল ছোট্ট ঘটনাটা বলি সেটা হলো সে সিস্টেম দেখেন আল্লাহ সবার আমি বললাম বাবা আমি আমরা কাউকে ডেকে মুসলমান করি না কাউকে ইসলাম গ্রহণের জন্য কোন মুসলমান দরজায় যে দাওয়াত না তুমি যদি মন থেকে বোঝো যে ইসলাম ঠিক তুমি আল্লাহর কাছে কেমতের দিন দাঁড়াতে হবে কাজেই তোমারটা তুমি করবে তবে তুমি যতটুক পারো এটুকু তোমাকে করতেই হবে কেন বাবা মুসলমান হবে আমার বাবা মারা গিয়েছে কয়েক মাস আগে খাইছি আমার সেই বাবার উপর কাট দিচ্ছে কি কষ্ট লাগছিল আমার তারপর বাবার যখন আগুন দিল আগুন দেওয়ার পরে আপনার জানেন মরা মানুষের হাত পাখিচে আসে তে বাবার পাটা লক উঠলো খর করে আশেপাশে লোকরা বলে এই গোবিন্দাতে হয় আমাদের ধর্মের কোন কেতাবে বেদ গীতা কোথায় আছে তা গোসাইরা একটাই বলে যে সব যুগ যুগ ধরে করে আসছে এত কথা বলতে হয় না তো তারপর থেকে আমার জন্য খুব কষ্ট লাগে যে না আমাদের এগুলো কি করি মন ঠিক হবে কি করে ঔষধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রোগী ওষুধ শোধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়ের না এই মারেফত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরি তখন সেটা কল্যাণ মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফত ছিল মারেফতের কোন দাম নেই এই ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আব্বু হানিফা রহমাতুল্লাহ আলহি বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো লাগছেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সুন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য